বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরি ওবরাকাতিল্লা রসুলিল্লাহি ওহি ও সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ দর্সুল হাদিসের ধারাবাহিক আলোচনায় আজকে অষ্টম দর্শ অষ্টম দর্শ আমরা আমাদের নির্ধারিত গ্রন্থ আরবাইন আনা ষষ্ঠ নম্বর হাদিস আজকে আমরা পাঠ করব এবং এর সারমর্ম সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ এ হাদিসটি বর্ণনা করেছেন সাহাবি আবু আবদুল্লাহ্নমান ইবনু বসীরা তিনি বলেন বলেন্লাহ আলিউসালাই অকুল আমি রসুল্লাহ সাল আলিউসাল্লামকে বলতে শুনেছি ইনল হালালুন ও ইনল হারুন নিসন্দেহে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট ওবৈনাহমা মুস্তাবি হাত আর এই হালাল ও হারাম উভয়ের মাঝখানে কিছু সন্দিগ্ধ বিষয় রয়েছে লায় আলাম হা নাস। যা সম্পর্কে অধিকাংশ মানুষ ই জানেন না ফমান ইথাকশ্ব অথব যে ব্যক্তি এই সন্দিগ্ধ বিষয় হতে বেঁচে থাকলো সাবধানতা অবলম্বন করল ইস লিদিন সে দিনকে এবং তার সম্মানকে নিরাপদ করল ওমান ওয়াক ফিসুবুহাত পক্ষান্তরে যে ব্যক্তি এই সন্দেহে নিপতিত হলো সন্দেহের মধ্যে পড়ে গেল অর্থাৎ হ্যারাল ও হারাম বিষয়ক সন্দেহজনিত বিষয়ের মধ্যে সে ঢুকে গেল ওকা আফিল হারাম সে হারামের মধ্যেই পতিত হয়ে গেল এরপর সুসলাল্লাহ আলিয়াল্লাম চমৎকার একটি উদাহরণ দিয়েছে বলছেন যেমনটি একজন মেষচারক সে যখন মেষ চালায় রাখালি করে তখন একটি নিষিদ্ধ জায়গার পাশে যখন থাকে তখন খুব সতর্কতা অবলম্বন করে কেন সতর্কতা অবলম্বন করে যে ভয় হয় আশঙ্কা হয় না জানি আপনার এই সতর্কতা অবলম্বন না করলে হয়তো বা ওই নিষিদ্ধ জায়গায় পড়ে যেতে পারে যেমনটি সে সাবধানতা অবলম্বন করে ঠিক একজন মিন হেলাল ও হালাম বিষয়ে সেভাবেই সতর্কতা অবলম্বন করবে এরপর অসুস্থ হাসম বলেন আলা অবহিত হো আল্লাহর নিষিদ্ধ বিষয় হচ্ছে তার হারাম বিষয় এখানে রসুল সাল্লাহ আরি হুসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে প্রত্যেকের যেমন নিষিদ্ধ চারণভূমি থাকে এই চারণ ভূমিতে যারা আশেপাশে মেষ চড়ায় রাখালি করে তারা যেরকম সতর্ক থাকে যে এটা তো অমুকের এর মধ্যে পা দিলেই এর মধ্যে আমার মেষ চলে গেলেই শাস্তি পেতে হবে এর মধ্যে পড়ে গেলেই আমি অপরাধী হয়ে যাব আমাকে গ্রেফতার করা হবে আমার বিচার করা হবে আমাকে শাস্তিযোগ্য অপরাধী গণ্য করা হবে আমার মেষের ক্ষতি হবে তাই সে সাবধানতা অবলম্বন করে ঠিক অনুরূপভাবে রসুল সাল্লাই আলিউস্লাম বলছেন মনে রেখো যে তোমার মালিক যে আল্লাহ রব্বুল আরবাব তারও অনুরূপ কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে এই নিষিদ্ধ বিষয়গুলি হচ্ছে তিনি যা হারাম করে দিয়েছেন এই হারাম বিষয় থেকে আপনাকেই আমাকে সতর্ক থাকার কথা রসুল সল্লাহাম বললেন এরপর রসুল সল্লাহসাল্লাম একটি উপদেশ দিলেন চমৎকার বললেন এলা। अवहित हो जेनेला जदिशी सठीक थे सुस्थे पूरा देह ही था जो বিভ্রাট ঘটে যায় বিপরজয় হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাসাদ দেখা দেয় ফাসাদসাদ খুল্লু তখন পুরু দেহটাই নষ্ট হয়ে যায় পুরু দেহটাই বিভ্রাট ঘটে সেই গোস্তুপিণ্ডটি কি যার সংশোধনের উপরে পুরু দেহর সংশোধন নির্ভর করছে যার সঠিকতার উপরে পুরু দেহের সুস্থতা নির্ভর করছে যার ধ্বংসের উপরে যার লয়ের উপরে যার ক্ষতির উপরে যার বিপর্যয়ের উপরে পুরা দেহের বিপর্যয় নির্ভর করে রসল সাল্লিউসাল্লাম পরিষ্কার করে বললেন আলা ওহিয়াল অবহিত হৌ সেটি হচ্ছে কাল রওয়াহুল বুখারি ও মুসলিম হাদিসটি ইমাম বুহারি ও ইমাম মুসলিম বর্ণা করেছেন সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আজকের এই দর্শ্যের আলোচ বিষয় হচ্ছে হালাল ও হারাম সংক্রান্ত বিষয় আর এটি একটি অত্যন্ত মৌলিক বিষয় কেন যে বান্দার এবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি মুসলিম শরীফের অপর হাদিসে আর্শ রসুল সাল্লসাল্লাম বলছেন মহান আল্লাহ পবিত্র সত্তা তিনি পবিত্রতা ব্যতীত কিছুই গ্রহণ করেন না হারাম মাল খেয়ে হারাম পোশাক পরিধান করে আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন করলে আল্লাহর এবাদত বন্দী করলেন কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন এই হেলাল ও হ্যারামের ব্যাপারে ইসলাম বলে দিচ্ছে স্পষ্ট করে কোন কোন জিনিস হালাল এবং কোন কোন জিনিস হ্যারাম কি গ্রহণ করা যাবে কি গ্রহণ করা যাবে না তা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে এর মধ্যে কিছু কিছু বিষয় সন্দেহজনিত থেকে যেতে পারে এই সন্দেহজনিত বিষয় থেকে বিরত থাকতে রসুল সাল্লাহ আলিয়্লাম উম্মদকে উপদেশ দিয়েছেন তার উপদেশ হচ্ছে এই সন্দেহজনিত বিষয় থেকে বিরত হো যেমন রসুন সল্লসলাম বলছেন অন্য হাদিসেউরিবু ইউরিবুক হারাল হারাম বিষয়ে তোমার কোনো বিষয়ে সন্দেহ লেগেছে কাজেই তুমি সন্দেহজনিত বিষয় থেকে মুক্ত হয়। যে বিষয়টি নিরেট স্বচ্ছ সন্দেহের ঊর্ধ্বে যা হালাল হওয়া ব্যাপারে কোনো সন্দেহ নাই সে বিষয়ে তুমি চলো সেই বিষয়ে তুমি গ্রহণ করো যা সন্দেহ তা পরিত্যাগ করো এই যে আল মুস্তাবি হাত বা সন্দেহজনিত বিষয় এই সন্দেহজনিত বিষয় সম্পর্কে ইবনে মঞ্জির রাহেমাহল্লাহ বলেছেন এটা তিনভাবে হয় কখনো বিষয়টা হারাম কিন্তু এটা সন্দেহ জেগে যায় যে এটা কি হালালের পর্যায়ে আসলো কি না গ্রহণ করা যাবে কি না আবার তার বিপরীত কখনও বিষয়টা এমন হয় যে বিষয়টা মূলত হালাল কিন্তু হারাম। পতিত হওয়ার সম্ভাবনা আছে কি না বা হারাম হয়ে গেল কিনা বা হারামের পর্যায়ে চলে গেল কিনা তৃতীয় প্রকার সন্দেহ হচ্ছে যে বিষয়টা আসলেই হালাল না হারাম এ ব্যাপারে ক্লিয়ার কোনো বক্তব্য দেওয়া যাচ্ছে না এরকম বিষয় হল তৃতীয় প্রকার বিষয় যদি আপনার সন্দেহজনিত বিষয় হয় তাহলে অবশ্যই আপনাকে ইয়িনের উপরে ভিত্তি করতে হবে যেমন আপনার তহরত আপনার উজুর ব্যাপারে সন্দেহ হয়েছে আপনার উজু ভেঙে গেল না উঁজু থাকল শরীয়ত বলছে এই ব্যাপারে একিনের পরিবৃত্তি করতে হবে আর একটা আপনার আসল হচ্ছে আপনার তহার বকা আলা তহার এটা মনে করেই আপনাকে চলতে হবে এজন্য রসুলসলাল আলিউসাল্লাম বলছেন যতক্ষণ না শব্দ পাবে অথবা দুর্গন্ধ তোমার নাকে লাগবে ততক্ষণ মানে তো অজু ভেঙে গেছে এটা তুমি মনে করো না কাজে হালাল ও হারাম বিষয়ে এত সতর্কতা অবলম্বন করতে বলেছেন যে সমস্ত বিষয়গুলি আপনাকে অশ্বসার মধ্যে ফেলে দেবে সেগুলি থেকেও আশ্রয় প্রার্থনা করতে প্রিয়নবী সাল্লা আলিয়াসালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কাজেই আপনাকে তখন হালাল ও হারাম সংক্রান্ত বিষয়ে সন্দেহ লাগলে যেটা একইন হবে যার উপরে আপনার প্রঘাঢ় বিশ্বাস হবে প্রত্যয় দৃঢ় বিশ্বাস হবে সে বিষয়টি আপনি গ্রহণ করবেন যে বিষয়গুলিতে সন্দেহের অবকাশ থাকতে পারে সন্দেহ আসতে পারে সেগুলি থেকে সতর্ক থাকবেন আমরা সহজ করে বিষয়টাকে এভাবে বলতে পারি যে একটা খেতে দুদিকে ধান ফসল থাকে মাঝখানে যে আইটা থাকে পাঠিশনটা থাকে এর ভিতরে কিছু ঘাস হয় এই ঘাসগুলি যদি খেতে মেষকে ছেড়ে দেওয়া যায় ছাগলের পালকে ছেড়ে দেওয়া যায় তাহলে ডান্নে বামের ধান খেয়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে এজন্য একজন সতর্ক রাখার শেষ এই সন্দেহজনক স্থান থেকে দূরে সরে যাবে যেন সে হারামের মধ্যে পতিত না হয় ক্ষতির মধ্যে পতিত না হয় আমরা সবসময় হালাল এবং হারামের বিষয়ে একইনের পরে বৃত্তি করে থাকার চেষ্টা করব। জীবন চলার পথে হয়তো কখনো এমন একটি বিষয় আসবে যে বিষয়টি আসলে অস্পষ্ট আপনি বুঝতে পারছেন না আপনার জীবনের বৃহত্তর অঙ্গনে বিশাল সুযোগ আছে হালাল হারামের যা বৈ দসল বলছেন পরিষ্কার সেগুলিকে আপনি গ্রহণ করুন শ্রোতা ও দর্শকবৃন্দ সন্দেহজনিত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল আলিউসাল্লাম তার জীবনটা আমাদের সামনে চূড়ান্ত দৃষ্টান্ত আল্লাহ নবী একটা খাদ্য গ্রহণের বেলায় হালাল না হারাম এত সতর্ক থাকতেন তার দৃষ্টান্ত নিজেই বলছেন তিনি বলছেন ইন্নি আমি কখনো ঘরে যেতাম একটা পড়ে আছে আমি ঘরে যেতাম ঘরে গিয়ে বিছানার উপরে খেজুর পড়ে থাকা দেখতাম তো ওই খেজুরটা আমি হাতে নিতাম লে এটা আমি খেয়ে ফেলবো তো তখনই আমার ভয় হতো এটা কি কোন কেন না। নবীর জন্য সতকা বৈধ ছিল না তাই আসুন শ্রোতা ও দর্শকবৃন্দ আমরা এ পর্বে একটি বিরতি নিচ্ছি তারপর আমরা ফিরে আসব আমাদের আলোচনার বাকি পর্বে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন বসন্তের বৃষ্টিতে যেমন জীবন্ত হয়ে উঠে মরুভূমি আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিষ বাংলায় আমাদের আয়োজন আলকোনাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন. कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित करण जीवन घनी विधि विधान आज रे दस टेबुन सम्प्रचार सकाल नशे पीस टी बांगल् যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কা রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 প্রশ্ন সাহস করুন পরবর্তী অনুষ্ঠান সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ বিরতির উপর ফিরে এলাম আমাদের মূল আলোচনায় আমরা আলোচনা করেছিলাম আজকের এ পর্বে হালাল ও হারাম সংক্রান্ত যে মৌলিক নীতিমালা প্রদর্শিত হয়েছে পেশ করা হয়েছে আজকের এই হাদিসে সেখানে আমরা বলেছিলাম যে আমাদেরকে সময় একইন বা মূল বৃত্তির উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে সন্দেহজনিত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আরাল্লাম তার জীবনটা আমাদের সামনে চূড়ান্ত দৃষ্টান্ত আল্লাহর নবী একটা খাদ্য গ্রহণের বেলায় হালাল না হারাম এত সতর্ক থাকতেন তার দৃষ্টান্ত তিনি নিজেই বলছেন তিনি বলছেন আমি কখনো ঘরে যেতাম তখন আমি বিছানায় গিয়ে পেতাম খেজুর একটা পড়ে আছে রসুন বলছেন আমি ঘরে যেতাম ঘরে গিয়ে বিছানার উপরে খেজুর পড়ে থাকা দেখতাম তো ওই খেজুরটা আমি হাতে নিতাম লে খুলে হা এটা আমি খেয়ে ফেলবো। তো তখনই আমার ভয় হতো এটা কি কোনো কেন না নবীর জন্য সদকা বৈধ ছিল না তাই রসুল সাল্ল আলিউসাল্লাম বলছেন আমি ওই খেজুরটা খেতাম না আমার সন্দেহ লেগে যেত একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন যে আমাদের নবী সাল্ল আলিউসাল্লাম হালালো হারাম বিষয়ে কত সতর্ক ছিলেন কত সাবধান ছিলেন এটা একটা খেজুর কিন্তু তিনি জানতেন না যে খেজুরটা কি সদকা নাহা দিয়া তিনি গ্রহণ করতেন সবকা হলে তিনি গ্রহণ করতেন না তাই নবীল খাবার বস্তু পাওয়ার পরেও সেটা গ্রহণ করেন আল্লাহ হারাম বিষয়ে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যদি আমরা ইমান বাঁচাতে চাই আল্লাহর নিষিদ্ধ বস্তু যত প্রকার হারাম হোক যেটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন এ থেকে আমাদের বিরত থাকতে হবে আজকে এখানেই আমাদের ব্যর্থতা হয়তো বা আমরা কোনো আমল করি কোনো কোনো আবাদত আমরা করে ফেলি কিন্তু হারাম থেকে বিরত থাকা বড়ো কঠিন এর জন্য সবর তিন ভাগে বাক করা হয়েছে একটা হচ্ছে আশবরুফি তো আহ আনুগত্য সবর করা এটা হয়তো কখনো কেউ করে ফেলতে পারে অর্থাৎ কষ্ট করে ধৈর্য ধারণ করে সেই আবাদতটা সম্পাদন করতে পারে কিন্তু দ্বিতীয় প্রকার বলা হচ্ছে আন আশবরুম্লা আল্লাহ যা হ্যারাম করেছেন সেক্ষেত্রে সবর করা মদ হাতে নিয়েছি শরাপ হাতে নিয়েছি নিষাধুক্ত জিনিস হাতে নিয়েছি খেয়ে ফেলবো কিন্তু তখনই যদি আল্লাহর ভয় মনে হয় আর আমি তার থেকে বিরত থাকতে পারি তাহলে বুঝতে পারবো যে আমি সবর করেছি আল্লাহর নির্দেশের ক্ষেত্রে আমি কঠোর ছিলাম আমি আমার লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কন্ট্রোল করতে পেরেছি এটাই হচ্ছে প্রকৃত সবর সেজন্য রসুল সাল আলিয়াসাল্লাম এ সমস্ত হ্যারাম বিষয় থেকে আপনাকে আমাকে সতর্ক থাকার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন আলা অবহিত হও জেনে নাও যে মহান আল্লাহর যে হারাম বস্তু হচ্ছে এগুলি হচ্ছে তার নিষিদ্ধ এগুলি তোমরা লঙ্ঘন করবে না এ থেকে তোমরা বিরত থাকবে অতপর রসুন সাল্লাহ আলী সাল্লাম আত্মশুদ্ধির ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন হাজি শেষে সে বলছেন যে মানুষের দেহে একটি অংশ আছে जा संशोधित थकले पूरा देह ही संशोधित था ज मध्य कोकार विभ्राट विपर्जय स्खलन देखा दे ध्वंस अनिवार्य हो जाए हलो मानुषर कल्प मानुषर हृदय एज सल कल्प संशोधित आत्मा परिशुद्ध आत्मा सफलकाम जे आत्माटी अपरिशोधित हो जाए पाप अंशीलता द्वारा ध्वस हो जाए ध्वस अनिवार्य हो पड़े ক্ষতিগ্রস্ত হলো যে ব্যক্তি ঢেকে দিল এই তার আত্মাকে পাপ দ্বারা রসম সালাম বলছেন বান্দা যখন পাপ পরে তখন তার কালবে একটি কালো দাগ পরে যদি সে তৌবা করে ফিরে আসে দাগটা মুছে যায় আর যদি সে তৌবা করে ফিরে না আসে একের পর এক পাপ করতেই থাকে হাতিকা কাল তার পুরা আত্মাটাই পাপ দ্বারা থেকে যায় আর যখন ওই রকম পাপ পঙ্কিলতার জরাজীর্ণতায় আবেষ্টিত হয়ে পড়ে তখন ওই মানুষ পঙ্কিলতার আবর্জনে নিক্ষিপ্ত হয়ে সে দিশে হয়ে পড়ে এমনও মানুষ আছে যাদের আত্মা পাথরের চেয়েও বেশি কঠিন এই পাথরের চেয়েও বেশি কঠিন পাথরে বৃষ্টির ফোঁটা পড়ে পানি পড়ে সেখানে দাগ পড়ে কিন্তু এমনও মানুষ রয়েছে যাদের আত্মাটি এত কঠিন যে সেখানে বারংবার নসিহাত করা সত্ত্বেও তার আত্মা বিগলিত হচ্ছে না তার আত্মা পরিশুদ্ধিত হচ্ছে না তারা আত্মার ভিতরে পরিবর্তন আসছে না সে সংশোধিত হচ্ছে না নসিহত গ্রহণ করছে না এটা পাপে জড়িয়ে যাওয়ার অবশ্যম্ভাবী ক্ষতিকর ফল ক্ষতিকর দিক সুতরাং আমাদেরকে আত্মাকে পরিশুদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে যাদের আত্মা পবিত্র থাকবে তাদেরকেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্রিয়ামতে বিচার কার্যে উত্তম পারিতোষিক দ্বারা ধন্য করবেন আল্লাহ বলছেন যে ব্যক্তি নিয়ে ব্যক্তি অসংখ্য ন্যামত দ্বারা বিভূষিত হবে সম্মানিত হবে পক্ষান্তরে পঙ্তা যুক্ত আকিদা ও বিভ্রান্তি নিয়ে যখন মানুষ আসবে তখন ওই আত্মা আল্লার কাছে গ্রহণযোগ্য হবে না সে কারণে ইসলাম তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য বারংবার সতর্ক করে দিয়েছে এই আত্মা পরিশুদ্ধির মাধ্যমে মানুষ তার জীবনকে গঠন করতে পারে এক্ষণে প্রশ্ন হচ্ছে আমরা কিসের মাধ্যমে আত্তাকে পরিশুদ্ধ করতে পারব আত্তাকে পরিশুদ্ধ করার উপায় আত্মাকে পরিশুদ্ধ করার উপায় হচ্ছে কোরআন হাদিসকে অধ্যয়ন করা এবং কোরআন হাদিসের মজলিশে বসা এক মানুষ তাদের সংস্রবে থাকা সর্বাবস্থায় পাপ বর্জন করে থাকার চেষ্টা করা যাবতীয় হারাম থেকে বিরত থাকার চেষ্টা করা এবং আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনা করা আত্মসমালোচনার মধ্য দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করা সম্ভব একজন ব্যক্তি দিনে যখন শুইতে যাবে তখন সে যদি চিন্তা করে হায় আমার যে এই দিনটা কোথায় গেল আমি কি ভালো করেছি কি মন্দ করেছি কোনটা আমার খারাপ হয়েছে কোনটা আমার জন্য ক্ষতিকর হয়েছে সে যদি ভালো কিছু করে থাকে আল্লাহর কৃতজ্ঞতাকে পরিশুদ্ধ করেছ কি না তুমি একবার হিসাব করে দেখো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেমন বলছেন ওহে প্রশান্ত আত্মা ওহে কালবে সালিমের অধিকারী ওহে সুস্থ বিবেকের অধিকারী তুমি আমার নেক বান্দাদের ভিতরে সামিল হয়ে নেকর্মে লিপ্ত হয়ে নেক কাজে প্রতিযোগিতা করে তুমি জান্নাতে আমার প্রবেশ করো কিন্তু যে আত্মাটি অপবিত্র যে আত্মাটি কলুষিত যে আত্মাটি পাপ্পঙ্কিল তার আবর্জনায় লিপ্ত সেটি হলো অসুস্থ আত্মা আর অসুস্থ আত্মা কখনো তার দ্বারা গঠনমূলক কল্যাণকর কোনো কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না বর্তমান এই সমাজে আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আত্মার বিপর্যয় আমাদের অনেক ঢুকেছে অনেক কলঙ্ক আমাদের মধ্যে ঢুকে গিয়ে বিভ্রান্তির অতল গহবরে আমরা হারিয়ে গেছি ফলে আমাদের আত্মা হয়ে গেছে পাশান আসাধ্য কাস মিনাল হেজাওয়া পাথরের চৌ বেশি শক্ত সে কারণে আমরা উপদেশ গ্রহণ করি না অঙ্কিলতা মানুষকে অন্যায়ের দিকে দাবিত করে আর আস্তে আস্তে তার আত্মাকে রুগ্ন করে ফেলে আর রুগ্ন আত্মা দিয়ে সমাজ সংশোধন এং সমাজে ভালো ও গঠনমূলক কাজ করা আদৌ সম্ভবপর নয় অতএব প্রিয় নবী সাল্ল আলিউসাল্লাম আপনাকে আমাকে এ মৌলিক নীতিমালায় উল্লেখ করে দিয়েছেন যে তুমি যদি মুক্তি চাও তুমি যদি সফল কাম হতে চাও আত্মাকে পরিশুদ্ধ করো কালবে সালিমের অধিকারী হও তাহলে তুমি সেদিন জান্নাতি সৌগাত পাবে যদি আত্মাকে পাপ্পঙ্কিলতা দ্বারা দূষিত করে ফেল তাহলে কোনো অবস্থাতেই নাজাত বা মুক্তি পাবে না অতএব শুধু ও দর্শক বিন্দু আপনাদেরকে সবিনোয় নিবেদন করছি আসুন আমরা হালাল ও হারাম বিষয়ে মৌলিক নীতিমালার উপরে থাকার চেষ্টা করি সন্দেহযুক্ত বিষয় থেকে আমরা নিবৃত হই নিজেকে কন্ট্রোল করি এবং সব সময় আমরা অল্পে তুষ্ট থেকে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি আর আত্মাকে পরিশুদ্ধ করি আল্লাহ রব্ব আলমিন আমাদের সকলকে এই বর্তমান এই সংঘাতময় অবস্থায় আমাদেরকে হালাল ও হারামের নীতিমালার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমিনা ওসলাল আলব মহম্মদ ও আল আলহি ও সাহাবি আইন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত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 शिष्ट नीतिमाल जार कारण सारा विश्व जनप्रिय हो मौलिक ज्ञान रे आठटाय पुनः सम्प्रचार सकाल सतटदेश जक आरिक बार्ता धर्मतत्वर कोष्टीपाथर সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মত্ব মানে হলো সম্পর্কে এক থেকে চার কল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তিনি কোরআন অধ্যয় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 अपनी जे ईश्वर उपासना करें ताकि